বিসমিল্লাহ রহমান রহিম সুস্থ ও মননশীল সংস্কৃতির বিকাশে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোটের পদচারণা ইসলামী সংস্কৃতিতে উজ্জ্বল সম্ভাবনা সৃষ্টি করেছে এরই ধারাবাহিকতায় ব্যতিক্রম নিবেদন করছে তরুণ প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী মাহফুজ মামুনের প্রথম একক অডিও অ্যালবাম बुर्निल जीवन